समय क्योंकि मुसलमान तुम्हारे नाम जाए नाम गती मृत्यु कटेर नाभ প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে বিস বাংলায় যে প্রান্তে বসে বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারক বন্ধুগণ আমাদের এই আয়োজনকে কেবল তারই জন্য কবুল করুন আর যাতে পারি ডাবুল আরমির তৌফিক আমাদেরকে দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ জাকাত নিয়ে আমরা পরস্পর কথা বলছিলাম আলোচনা করছিলাম যাতে করে জাকাতের আদ্যপান্ত আমরা ভালো করে বুঝতে পারি এবং যথাযথভাবে জাকাত আদায়কারী অথবা জাকাত প্রদানকারী এবং গ্রহণকারীর মাঝখানে নিজেরা কাজ করতে পারি আর যারা জাকাত গ্রহণ করবে তারাও যাতে আদবের সাথে আখ্লা সাথে রব্বুল আলমিন তাদের পক্ষে বলেছেন বলে পরম তৃপ্তির সাথে হা নিজের অভাব বিদূরিতকরণের জন্য জাকাত গ্রহণ করতে পারে এটা যাতে ইবাদত হয় এটা যাতে কারো অনুগ্রহ না হয় দাঁড়ায় অথবা এর দ্বারা নিয়তের খেলাফ হয়ে অন্য কোনো দুনিয়া প্রাপ্তির টার্গেট যাতে তৈরি না হয় রব্বুল আলমিন আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন আমিন বোধগণ আজকেরই পর্বে আমরা পরস্পর আলোচনা করব কোন সম্পদের উপরে জাকাত ফরজ হয় জাকাত ফরজ হয় যে সকল সম্পদের উপরে যে সকল বিষয়ের উপরে আমরা অন্তত চেষ্টা করব ভেঙ্গে ভেঙ্গে এক এক করে তা আলোচনা করার রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিন বধগণ আল্লাহ সফান আহ এই পৃথিবীতে আমাদেরকে শ্রম দিয়ে সম্পদ অর্জন করতে আদেশ করেছেন এবং তিনি নিজে কাউকে ধন নিয়ামত হিসেবে দেন আর কাউকে বা পরীক্ষা করার জন্যে দেন ঠিক এমনি রব্বুল আলমিন কাউকে দারিদ্রতা দেন নিয়ামত হিসেবে আর কারোর জন্য দারিদ্রতা আসে পরীক্ষার কারণ হিসেবে এই কারণগুলো আমরা এই জন্য বলতে চাই বন্ধু রব্বুল আলামিন আপনি আমার কাউকে সম্পদ দিয়েছেন অন্তত যদি পরীক্ষা করার জন্যে না দেন কারণ তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা কারণ আয় बर न्याम हिस आलमी जी धन दें सम दें धनि बनान यदाय जिन्हें दिल निबेदित हा टीके दारिद्रता एट जाते न्यामत है कारण रसुल्लाम मेहरजे गन्नत दरवाजाए दाड़े रसुल्लाम निजे देखे নিজে সে আমাদের সামনে জানিয়েছেন যে জান্নাতে তিনি দেখেছেন দুনিয়ার দরিদ্র মানুষেরা অতিদ্রুত চলে গিয়েছে আর যারা ধনী তাদের ধনের হিসাব দিতে দিতে দেরিতে যাচ্ছে শুধু তাই নরসুলসাল আসলাম নিজের দারিদ্রতাকে পছন্দ করেছেন দরিদ্রদের সাথে থেকেছেন। দরিদ্রদেরকে আপন করেছেন নিজের জীবনের জীবন সম্পদ ভালোবাসা দরিদ্রদের জন্য বিলিয়ে দিয়েছে আর তাই তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে মিসকিনদের সাথে ভালোবেসে দুনিয়ায় জীবনযাপনের তৌফিক দাও এবং পরকালে ও মিসকিনদের সাথে ও জুমরাতিল মা সুতরাং দারিদ্রতা কল্যাণের নিয়ামতের হ্যাঁ অনেকে বলতে পারেন দারিদ্রতাটা কল্যাণের বললাম নেয়ামতের বন্ধু জেনে রাখা দারিদ্রতা মানে এই ন যে আপনার খাবার পেটের খাবার আপনার জুটবে না না বরং জেনারাখা উচিত আপনি হয়তো ধনী নন ধনার্য নন যৌলস নেই কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার রিজিকের সংস্থান করে দিয়েছেন হ্যাঁ আপনি কাজ করুন চেষ্টা করুন ব্যক্তি যখন চেষ্টা করে কাজ করে তার রিজিকটা রব্বুল আলমী নিজে তার কাছে পৌঁছে দেন আর আরিজিকের দায়িত্ব তো আল্লাহ আল্লাহ রাজ্জাক রব্বুল আলমিন দানকারী সুতরাং দারিদ্রতাটা নিয়ে আমতের তবে পরীক্ষার যাতে না হয় আমি দরিদ্র হয়েছি বলে একেবারে রাগ গুসা অভিমান আর খাম খাম আমার লাগবে লাগবে তো লাগবে না বন্ধু দারিদ্রতাটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করার চেষ্টা পরীক্ষা যদি হয় তাহলে হাদি শরীফে রয়েছে যে দরিদ্র অতস অহংকারী তার উপর আল্লাহ এবং তার দরিদ্র অতচ অভিমান করে না বন্ধু যেন উচিত আর বুলে পরীক্ষা করার জন্যে যাতে দারিদ্রতা অথবা ধনাইড্যতা না দেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিকদিন আমিন তা পরস্পর জানতে চাই এক নাম্বার জাকাত ফরজ হয় স্বর্ণের উপরে এই স্বর্ণ ব্যক্তি যখন সিম্বল অফ ওয়েলথ হিসেবে নিজের কাছে সংরক্ষিত করে রাখবে এবং তা তার কাছে পূর্ণ ১২টি মাস অতিক্রান্ত হয়ে একটি বছর অতিক্রান্ত হবে তখন এই দ্বিতীয় বছরের প্রথম দিনের যাত্রায় জাকাত ফরজ হবে আর পরিমাণ হলো সাড়ে সাত বড়ি স্বর্ণ যে জন্যেই হোক যখন সাড়ে সাত বড়ি আর তার উপর একটি বছর আর তা যখন একটি বছর অতিক্রান্ত করবে তার উপরে জাকাত ফরজ হবে এবং চল্লিশ ভাগের এক ভাগ হিসাবে একশো টাকায় আড়াই টাকা হিসাবে বলতে পারি স্বর্ণ এবং রৌপ্য এর জাকাত কিভাবে দেব স্বর্ণ এবং রৌপ্যের জাকাত সরাসরি স্বর্ণ এবং রৌপ্য দিয়ে দেওয়াই উত্তম কিন্তু কেউ যদি স্বর্ণ এবং রৌপ্যের সরাসরি স্বর্ণরোপ্য দিয়ে জাকাত না দিয়ে মূল্য দিয়ে কারেন্সি দিয়ে টাকা দিয়ে এর জাকাত দিতে চান তাহলে বর্তমান বাজার মূল্য এর বাস্তবতায় হিসাব কষবে আর বাজার মূল্য দুইটি হয় একটি হলো ক্রয় মূল্য আর কি বিক্রয় মূল্য ব্যক্তির অধিকার রয়েছে যে কোনো একটি গ্রহণ করার তবে এই ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় যদি বিক্রয় মূল্যের ভিত্তিতেই হিসাব কষে তাতে কোনো অপরাধ নাই তারপর জাকাত ফরজ হয় বিহিত মুদ্রার উপরে বিহিত মুদ্রা মানেই হল পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি রয়েছে কোথাও বা টাকা কোথাও বা রুপি কোথাও বা দিনার কোথাও বা দীর্হাম কোথাও বা রিয়াল কোথাও বা ডলার কোথাও বা পাউন্ড আর এই সবগুলোর আইন আনু বিহিত বাস্তবতা রয়েছে যা তার গায়ে লেখা রয়েছে আর মুদ্রার যদিও বিভিন্ন বাস্তবতা রয়েছে বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে কিন্তু এক কথায় আমরা বলতে চাই ব্যক্তির কাছে যদি মুদ্রা তাকে বিহিত মুদ্রা তা টাকা হোক রিয়াল হোক ডলার হোক পাউন্ড হোক রুপি হোক যেভাবেই থাকুক না কেন আর তা যদি স্বর্ণের দামের সমমূল্যমান অর্থাৎ সাড়ে সাত বড়ি অথবা সাড়ে বায়ান্ন তুলা রৌপ্যের দামের পরিমাণ হয় আর এর উপর একটি বছর অতিক্রান্ত হয় তাইলে তার উপর জাকাত ফরজ হবে এই যে মুদ্রা এই যে টাকা অবশ্যই তা স্বর্ণ অথবা রৌপ্য যে কোন একটির মূল্যমান দিয়ে মূল্যায়ন করতে হবে বাজার দরের বাস্তবতায় কিন্তু একটি প্রশ্ন হলো স্বর্ণের দাম তো অনেক বেশি রোপ্যের দাম কম অনেকটা পার্থক্য বলতে গেলে অনেক টাকা ডিফারেন্স কিন্তু বন্ধু এবার কোনটি দিয়ে আপনি হিসাব কষবেন এই ক্ষেত্রে ফকিরগণের অভিমত হলো দুইটি একটি অভিমত হলো জাকাত যেহেতু দারিদ্র বিমোচনের জন্য আবলাস ফরজ করে দিয়েছেন তাই যেভাবে দরিদ্ররা বেশি উপকৃত হয় এটা দেয়া তাই রোপের দাম কম সাড়ে বায়ান্নব্বরী রোপের দাম অনেক কম ইক মূল্যের কারেন্সির সমমান হলে টাকা মুদ্রা অর্থাৎ ডলার রিয়ালের সমমান হলে এর উপর যা উদ্বৃত্ত হিসাবে এক বছর ব্যক্তির কাছে অবশিষ্ট তার উপরে চাকা সে যে দেশের মুদ্রাই হোক যে দেশের টাকাই হোক হিসাব কষবে ব্যক্তি তার নিজের অবস্থানগত বাস্তবতায় স্বর্ণ এবং রৌপ্যের দাম দিয়ে আর এই ক্ষেত্রে রৌপ্যের দাম ধরবে দরিদ্রকে বেশি সাহায্য করার জন্য কিন্তু আরেকটি অভিমত হলো অথবা সব ভা না হালা কোন ব্যক্তিকে নিজেই নিজে বিপদে ফেলবে তা আদেশ করে নিজেই নিজেকে সংকীর্ণতায় আগায়া যায় না তাই বর্তমান পৃথিবীতে সাড়ে বায়ানব্বই রোপ্যের টাকা যদি কারো কাছে থাকে যদি হঠাৎ করে কোনো অসুস্থ হয় অথবা কোনো বিপদ মুসিবতে পড়ে তাহলে ওই টাকা দিয়ে তার বিপদ বসিপত উদ্ধার হওয়া খুব মুশকিল এই দুর্মূল্যের বাজারে বরং বর্তমান বাস্তবতায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর দুরমূল্যকে প্রতিহত করতে মানুষ ব্যর্থ হয়ে গিয়ে টাকার দাম কমে যাচ্ছে আর এই ক্ষেত্রে যদি কেউ স্মরণের দামটাকেই প্রাধান্য দেয় তাহলেও তার কোনো অপরাধ নেই করতে পারে কারণ এতে তার কিছু টাকা সঞ্চিত থেকে নিজের মধ্যে একটি আত্মবিশ্বাস জাগ্রত হবে কারণ টাকা পয়সা ছাড়া তো এক মুহূর্তের মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু যাওয়ার শুধু একটি রাস্তা যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ যার উপর কি করে খাটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু पिस देखु पाथेओ पाथे शनिवार सन्ध्या साढ़े पांच टुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगलाते से पिस समय भवहार भी क्या दुनिया दाय दायित्व पालन कर अत्याचारे इसलमे अधिकार आदेश बुधवार रारोटा पुन समचार सकाल नीस टी তাদের অন্ধ অনুসরণ করোনা তাহলে কি মানবো, কিভাবে মানব সর্বোত্তম কেতাবার কেতাব সর্বোত্তম পথ হলো বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা ফিরে এলাম জাকাত ফরজ হয় যে সকল সম্পদের উপরে আমরা তা পরস্পর জানতে চাই এক নম্বর জাকাত স্বর্ণের উপরে এবং এই স্বর্ণ ব্যক্তি যখন সিম্বল অফ ওয়েলথ হিসেবে নিজের কাছে সংরক্ষিত করে রাখবে এবং তা তার কাছে পুরনো ১২টি মাস অতিক্রান্ত হয়ে একটি বছর অতিক্রান্ত হবে তখন এই দ্বিতীয় বছরের প্রথম দিনের যাত্রায় জাকাত ফরজ হবে আর এই স্বর্ণের পরিমাণ হল সাড়ে সাত বড়ি স্বর্ণ যে জন্যেই হোক যখন নেশাব হবে অর্থাৎ সাড়ে সাত বড়ি আর তার উপর একটি বছর অতিক্রান্ত হবে তখন অবশ্যই জাকাত দুই নম্বর রোপ রোপ্য সারে তোলা একশো টাকায় আড়াই টাকা হিসাবে আমরা বলতে পারি স্বর্ণ এবং রৌপ্য এর জাকাত কিভাবে দেব স্বর্ণ এবং রৌপ্যের জাকাত সরাসরি স্বর্ণ এবং রৌপ্য দিয়ে দেয় উত্তম কিন্তু কেউ যদি স্বর্ণ এবং রৌপ্যের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 হিসাব কষে তাতে কোনো অপরাধ নাই তারপর জাকাত ফরজ হয় বিহিত মুদ্রার উপরে বিহিত মুদ্রা মানেই হল পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি রয়েছে কোথাও টাকা কোথাও বা রুপি কোথাও বা দিনার কোথাও বা দীর্হাম কোথাও রিয়াল কোথাও ডলার কোথাও বা পাউন্ড আর এই সবগুলোর আইনানুক বিহিত বাস্তবতা রয়েছে যা তার গায়ে লেখা রয়েছে আর মুদ্রার যদিও বিভিন্ন বাস্তবতা রয়েছে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 এই যে মুদ্রা এই যে টাকা অবশ্যই তা স্বর্ণ অথবা রৌপ্য যে কোনো একটির মূল্য মান দিয়ে মূল্যায়ন করতে হবে বাজার দরের বাস্তবতায় কিন্তু একটি প্রশ্ন হল স্বর্ণের দাম তো অনেক বেশি রোপ্যের দাম কম অনেকটা পার্থক্য বলতে গেলে অনেক টাকার ডিফারেন্স কিন্তু বন্ধু এবার কোনটি দিয়ে আপনি হিসাব করবেন এক্ষেত্রে ফকিরগণের অভিমত হলো দুইটি একটি অভিমত হলো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 ব্যক্তির শেয়ারের উপরে শেয়ার বাণিজ্য বর্তমান বিভিন্ন কারণে সারা পৃথিবীতে শেয়ার বাণিজ্যটা বহুল আলোচিত পর্যালোচিত শেয়ার হতে পারে ব্যক্তি তিন ধরনের শেয়ার ব্যবসা করতে পারে এক নাম্বার হলো ব্যক্তি কেবল প্রাইমারি শেয়ার কেবল প্রাইমারি শেয়ার ক্রয় করল এবং এই শেয়ার সে রেখে দিল বছর আনতে কেবলই এর মুনাফা পাওয়ার জন্যে তাইলে ওই শেয়ারটা ব্যক্তির যদি দিন বাদ দিয়ে উদ্বৃত্ত সম্পত্তি হিসাবে অবশিষ্ট থাকে স্বাভাবিকভাবে শেয়ার মানেই ব্যক্তির উদ্বৃত্ত যেটা থেকে ব্যক্তি খরচ বাদ দিয়ে আলাদা রাখে তাইলে ওই শেয়ার প্রাইমারি শেয়ার হলেও বছরান্তে বারোটি চন্দ্রমাস অতিক্রান্ত হওয়ার উপরে তার ফেস বেলু যে প্রতিষ্ঠানের শেয়ার কিনেছে ওই প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ফেজ ব্যালুর উপরেই এর শতকরা আড়াই টাকা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় দুই নম্বর হতে পারে সেকেন্ডারি শেয়ার সেকেন্ডারি শেয়ারও একজন মানুষ কিনতে পারে বচন আনতে তার থেকে লভ্যাংশ অর্থাৎ বার্ষিক সাধারণ সবার পর প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত এই ক্ষুদ্র অংশীদারিত্বমূলক মালিকানার উপরে মুনাফা পাওয়ার জন্যে যদি এমনটাই হয় তাহলে ব্যক্তি ওই মুনাফার যে ফেস ভ্যালু প্রতিষ্ঠান প্রতি প্রদত্ত ফেস ভ্যালুর উপর ভিত্তি করেই বছর একবার জাকাত দেবে আরেকটি কারণ হতে পারে ব্যক্তি প্রাইমারি হোক সেকেন্ডারি হোক সবই কিনচে বিক্রি করছে কিনছে এটা তার বাণিজ্য ব্যবসা সে ব্যবসা করছে প্রতিনিয়ত কিনছে বিক্রি করছে এই ক্ষেত্রে ব্যক্তি বছর গিয়ে হিসাব কষে দেখবে তার আ এবং ব্যয় আ এবং ব্যয় থেকে তার যা দেনা রয়েছে মানুষ যা তার কাছে পাবে তা বাদ দেবে দুই নম্বর ऋण बद देवे और तीन नम्बर बद देवजुक्त पावना एक ऋण हिसे ग्रहण कर ऋण दाता के लभ्यांश सह फिर दीते हैं ऋणा केवल ही ऋण जाबस होनियोगे ऋण তাইলে শরীয়ত বলে ঋণটা তাকে তাড়াতাড়ি দিতে হবে আর যদি ব্যবসার মেরুদণ্ড শক্ত করে রাখার জন্য ঋণটাই প্রয়োজন আর ঋণ হিসেবেই নিয়েছে তাহলে তা ব্যবসার প্রতিষ্ঠার অংশ হিসেবে এটা বাদ যাবে আর যদি প্রচলিত ব্যাংকের ঋণ হয় যা বিনিয়োগ মূলত বিনিয়োগ বলা হয় ঋণ তাহলে তা হয় যে বিনিয়োগ নিয়েছে যদিও ঋণ নামে আর এটা ধীরে ধীরে কেটে কেটে দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিস্তি কিস্তি হিসেবে ধীরে ধীরে যা যা বাদ যাবে তাকে এক বছরের মধ্যে হিসাব কষে যেটা এক বছরে বাদ যাবে এটা বাদ যাবে শুধু তাই না কিস্তি কিস্তি করে যেটা বাদ যাবে বছর এরপরে যা অবশিষ্ট থাকবে তা তো তাকে পরে দিতে হবে তাই ওটা বাদ যাবে না তাই বন্ধু ব্যাংক থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঋণ নিল বিনিয়োগ হিসেবে যদিও শরিয়া এই ব্যাপারে একটি নিষেধাজ্ঞা জারি করে যে সুদ দেওয়াও হারাম নেওয়া হারাম ঋণের নামে বিনিয়োগ নেওয়া থেকে বেঁচে থাকতে আল্লাহ হয় আল্লাহায়ত না আমিন কিন্তু যদি সত্যিই যথার্থ বিনিয়োগ নেওয়া হয় থাকে বিনিয়োগ যে বিনিয়োগ কাঁচামালের মধ্যে রয়েছে যে বিনিয়োগ লিকুইডিটির মধ্যে রয়েছে তাইলে তা তো ওই বিনিয়োগ হিসেবে নির্ধারিত ফর্মে যা কাঁচামালের অন্তর্ভুক্ততা হিসাবে আসবে যা লিকুইডিটির ভিতরে অন্তর্ভুক্ততা হিসাবে আসবে এটি শিল্প প্রতিষ্ঠান ছোটো বড় বা মাজারি যাই হোক অথবা ব্যবসা প্রতিষ্ঠান ছোটো বড় মাজারি যাই হোক সে বছর আনতে একবার জাকাত দিতে গিয়ে প্রথমে একসাথে মেলাবে তার কাঁচামাল অথবা যা তার কাছে রয়েছে পণ্য তা দুই নম্বর তার নগদ অত্ত যা রয়েছে হাতে আর তিন নম্বর নিশ্চিত প্রাপ যা ফেরত পাবে এমন টাকা আর বাদ দেবে প্রাতহিক ব্যবসা পরিচালনার জন্য যা তাকে মানুষকে দিতে হবে মানুষের পাওনাটা দুই নাম্বার বাদ দেবে ঋণ আর তিন নাম্বার বাদ দেবে সন্দেহযুক্ত যে পাওনা আছে যে হয়তো পাবে না তা বাদ দেবে যখন পাবে তখন তার উপরে জাকাত হিসাব করবে তারপরে বন্ধু পেশাগতভাবে অর্জিত আয় এর উপরেও জাকাত ফরজ হয় যদি তা এক বছর পর উদ্বৃত্ত হিসাবে এর কোনো অংশ ব্যক্তির কাছে অবশিষ্ট থাকে এবং তা যদি নেশাব পরিমাণ হয় অর্থাৎ সাড়ে সাত ভরি দাম অনুপাতে বর্তমান বাজার দ্রব্যের সাথে হয় তাইলে পেশাগত আয় থেকে যে টাকা উপার্জন করলো খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত থাকলো বারো মাস অতিক্রান্ত হওয়ার পরে নেশা পরিমাণ থাকলো তার উপরে তাকে আড়াই পারসেন্ট তাকে জাকাত আদায় করতে হবে আরেকটি বিষয় বন্ধু বলতে চায় অনেকে কর এবং জাকাতকে এক করে ফেলতে চান জেনে রাখা উচিত কর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নির্ধারিত সম্পদের উপরে নির্দিষ্ট অংশ সরকারকে প্রদান করার বিষয় কর যতই দিক যত টাকাই দিক যত বেশি দিক জাকাত আলাদা বিষয় করের কারণে জাকাত মৌকুফ হয় না অথবা জাকাত দেয়ার কারণে করও মৌকুফ হয় না জাকাত হলো আকাশ আর জমিনের স্রষ্ট ভান বিধান আর কর হল রাষ্ট্র এবং সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিধান সুতরাং राष्ट्रव सरकार जो विधान इसलम ता आदेश कर सर्वशेष बोलते चाहिए बंधु जदि कोणग्रस्त है सम्पदशाली बटे क्यों जतटुक सम्पद तारे ततटुक ऋण आसलम अनुरोध करदबुद्ध करशोध कर देवे कारण विश्वबी मुहम्मद रसुल्लाह सल्लाह तला अली हुम ऋणग्रस्त मइयत जाना जातना তাই ঋণটা আগে দিতে হবে আর তাই যার যে পরিমাণ সম্পদ রয়েছে ওই পরিমাণ ঋণ আছে সে তার ঋণ পরিশোধ আগে করবে অথবা ঋণ পরিশোধনের জন্য জাকাত নিতে পারে যদি কোনো তার না থাকে আর হা সমপরিমাণ সম্পদ আর ঋণ রয়েছে এমন ব্যক্তির উপরে জাকাতটা ফরজ হয় না আলাম বন্ধুক আসুন আমরা সবাই মিলে জাকাতের বিষয়গুলো আরো ভালোভাবে বুঝার চেষ্টা করব না বুঝলে আশেপাশের বিজ্ঞজনদের কাছ থেকে জেনে নেবুল আমাদের সকলকে বুঝে শুনে ফরজ বিদান হিসেবে জাকাত আদায় করার তৌফিক দিন আমিন আসসালামাইকুম আরাহমতুল্লা জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক उल्लेख करम खंडे कि नंबर तिर 533, क्षी नन तृत्य हलमदी आपनी करें ताके सुराई दे जाचाई करते पारें। धर्म तत्वी पाथर मानव रमजान मास যে মাসে আল্লা পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং এই কিয়ামতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন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 জানুন মাহের রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তফায়ে রামজান। প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়